বাংলাদেশ জামিয়াতুল সাইলেকিন ও আল জামিয়াতুল আরবি বাইতুল্লম রসুলপুরের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকা এ জিকিরের প্রথম দিন ১৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার মাগরিবের পরের বয়ান বয়ান করছেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াত সালে কিনের আমিরুল উমারা আল জামিয়াতুল আরবিয়া বাইতুল্লম রসুলপুরের সুযোগ্য পরিচালক আমার আপনার প্রাণ প্রিয় বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা চার তরিকার পীর মোকাম্মেল আলহাজ হজরত হাফেজ মুতিন মাউলানি আলহাজ হজরত হাফেজ মাউলান আব্দুল মুতিন মতিনেসারি পীর সাহেব রসুলপুরি আসুন আমরা হজরতকে একটু স্বাগত থাকবির জানাই জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ জিনাবাদ জিনাবাদ জবাদ জিন্দাবাদ জিনাবাদ জবাদ জিন্দাবাদও না থেকে সবাই বসে পুরি কেউ না থেকে সবাই বসে আজও ভিতরে আসবেন না আজও ভিতরে কারা এখানে তো স্বেচ্ছাসেবকেরা সঠিক فشاتشبك বাইরে থেকে চলে এ দিয়ার সাথে লেগে থাকে এদি الحمد لله الذي بعث الانبياء والمرسلين لهداية الناس وتعليمهم احكام الدين وشرائي الإسلام الصلاة والسلام على سيدنا محمد الذي جعله الله رحمة للعالمين وجعله سيد الرسول أفضل النبيين وعلى آله وأصحابه أجمعين صلاة وسلاما دهيمين متلازمين إلى يوم الدين اشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> وحده لا شريك له واصحهد أن محمد عبده ورسوله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ পাকের বান্দা জানাবে রসুল্লাহগণ আমার রুহানি সন্তানগণ আল্লাহ দরবারে জানাই অসংখ্য সুক্রিয়া যেই খোদায় কদ্দুস সুষ্ঠ পরিবেশে আমাদেরকে বসিয়ে রেখে দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লা আল্লা পাক রহমতের দরজা খুলিয়া বান্দা বান্দিদেরকে সত্তর বার ডাকেন মানদারুল আউলিয়া খেতাবে লেখে বান্দা যেমন আল্লাহকে ডাকে আল্লাহ তেমন বান্দাকে ডাকে আউয়ালদার মাসুকে পায়দা মিশাওয়াত প্রথমে এসকো পায়দা হয় মাসুকের আন্তরে সেই আগুনে আসেট বেচারা জলে পুরে মরে डाकते हर के खाद गोबे आओ हर के खाद गोबे रो दारो गिर हजी बोदार बार ईदर गो के तु आय आयन संतन के डाके आए अल्लाह बंदाबान्दी के डाके आए কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই শত শত আমার দরবারে কোনো মিলিটারি নাই পুলিশ নাই দফাদার নাই চৌকিদার নাই দুনিয়ার রাজা বাদ সতন বডিগার্ড নাই শুধু তুই আর আমি আমি আর তুই মান তু সুদান সুদান আমার কুদরতি পায় মিশাইয়া দেবী তোর মধ্যে আর আমার মধ্যে কোন বর্ধা থাকবে না মাদের কারখানায় লাঠি गाजार खनाय लाठी मारो गान पैंडेले लाठी मारो जात्रार पैंडेले लाठी मारो गुंडामी पदमाशीबाओ आल्लर पक्षम्मदी के अन्दान करा दुनिया मानूष दुनिया मानूष রকেটে সরিয়া চানদের দেশে লাই আর আল্লার একদল পাগল আছে তারা মোহাম্মাদি রকেটে সরিয়া স্বয়ং চানদের মালিকের সঙ্গে বিদা করতে যায় আসতে কইছি যে বয়ান আমি দিব না མཚེ མཚེད ALLAHU ALLAH ALLAHU ALLAH ALLAHU ALLAH ALLAHU ALLAH الله الله الله الله الله ست، ست. الله الله الله الله الله الله الله محمد رسول الله পানির মধ্যে আছে বুজুর্গি চিল্লা চিল্লির মধ্যে কোন বুজুর্গি নাই চোখের পানি তোর লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া মামার না দাবি তুই দূরে থেকে ওগো আল্লাহ কতদিন কাঁদাবি আল্লাহ আল্লাহ শান্ত হেয়াল করিয়া শোনো নূতন লোক যারা আসছে তোমাদের তাপে তোমাদের জ্বালায় তারা তো কথা শুনতে পারতেছে না একলা একলা মজা মারিও না মজা অন্যকে বুঝতে দাও হ্যাঁ বাবা খেয়াল করো এক গাড়ির মালিক আর ড্রাইভার জন চলছে মালিক যাবে সিনেমা দেখতে ড্রাইভার তো মালিকের চাকর সিনেমা দেখতে যাবে আজকাল ঘরে ঘরে সিনেমা এখন তো সিনেমা লাগে না जार घरे घर सिनेमागे कथा वालिकजा सिनेम कत दूर जा रहा हटात মসজিদে আজান শোনা যাইতেছে মসজিদে আজান দেয় আল্লাহ কয়বার একবার ছয়বার উত্তরে একবার দক্ষিণে একবার পূবে একবার পশ্চিমে একবার উপারে একবার নিচে একবার এই আল্লাহ আকবরের অর্থ কি হে চাষি ভাইয়েরা হে জেলে ভাইয়েরা হে মালিক শ্রমিক হে পীর মুহীদ হে আলে মাওয়াম হে ভদ্র স্তর হে আশ্রাপাত্র দুনিয়ার যে কাজ করো কেন ওটা তোমাদের জীবিকা নির্বাহের কাজ ওকে তোমাদের দাম বাড়বে না যদি তোমরা দাম বাড়াইতে চাও তাহলে আসো संग सम्पर्कम करो प्रसे जाओ अल्लाह चेम्बार मुझे आजान दी ड्राइवर सार গাড়ি চালানোর ক্ষমতা নাই কয়ে ক্যা কয়ে আমি নামাজ পড়তে যাব জানাতের টিকিট নেব আর সলা তাগুল নামাজ জান্না তের সাফি আর সলা তুমে নামাজ মোহমেনদের আমি নামাজে যাব মালিক বলতেছে আমাকে আমি দিয়ায় আমার সিনেমার সময় চলে যাইতেছে কয়ে না আমার নামাজের রক্ত চলে যাবে অর্থমাত্র নামাজ পড়া ফরজ নামাজের বাইরের ভিতরে কয় ফরজ নামাজের বাইরে বাইরে কয় ফরজ শরীর পাক কাপড় পাক नाम जाय सतर ढाका हवा अर्थम नामज पढ़ा नाम तुम्हारो य तुम ग नमज पढ़ते मालिक जाने स्वामी स्त्री आर पिछड़ा घुमाय क्यों स्वप्ने राशिया जाए अमेरिका जाए जपान जाएजारलैंड जाए भारत जाए क्यों स्वप्न आज चलिया जाए आबार দেখছেন বাহার তলি হামে না নাম দরিয়া শাহবাজা একই নদীর মধ্যে দুই রকমের পানি পদ্মার পানি রকম যমুনার পানি আর এক রকম কোন পানির সঙ্গে কোন পানির মিল নাই তদূপ এই নদী আছেন দুই রকমের মানুষ কেউ আল্লাহ ভোলা কেউ আল্লাহ ভোলা কেউ আল্লাহ কেউ আল্লাহ ভোলা যারা আল্লাহ দেখেন তাদের চোখের দিকে আর যারা আল্লাহ ভোলা তারপরে দুধ কি জন্য আইয়া খালি খেতে সব বাড়ি যাই মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘাস दुनिया आप मालिक सिनेमारे ड्राइर मस्जिद एक गाड़ी मत दु जन मानी देखें तमासग्य आसले भलो है अविश्वास कर गरीब मानुष मद्रासा नहीं आई बारो हजार पुके उ मजलिसे जो थको তাহলে টাকা যে কোনো কায়দায় পৌঁছে দাও এক তো গরিব মানুষ দ্বিতীয় কথা মাদ্রাসার টাকা নাই কিন্তু আল্লাহ পক্ষ থেকে গজব আসবে খবরদা আমার কাছে কেন্দ্রে দেশে আমার তো ঘরে খাবারই নাই আমি মাদ্রাসার টাকা দেব কোথা থেকে খবরদা পকেট মায়ের কিন্তু আসে এই জন্য প্রত্যেকের সাবধান রাবিয়া বস্রির ঘরে সৌর উঠছে রাবিয়া সৌরে কাল খোঁজে আমি এক বাজারে গেছিলাম অনেকদিন আগের কথা নাম বলবো না সেখানকার লোক এখানে আছে। কাগজ দিয়ে পকেট ভর্তি আবার ওইটা কাল ট্রেফে তাহলে ট্রেপো কি আগেও বুঝছি ওতে নাই কিছু শুধু কাগজ তো বাবা রাবি আদর্শ ঘরে সর ঢুকছে শোরে যাই কিছু আসে নাকি খোজো কিছুই পাওনা কাইতো না কিছু না রাবিয়ার সাথে কথা বলতেছে কয়না কিছুই তো একটা বদনা দেখো না ওটা তো গাঙ্গা বদনা ওটা যে করবো কি পানি ব সে পানি কয় এখন কি করব, কয় অজু করিবলামুখী হয় কি নাম আস কয় সাল তো তবা জীবনের মনে আর পাগলামি করবি না পিছের গুণা সামনে গুনা করব না এই এলো তো নামাজের নিয়ত এই বলিয়া তুই তুই তুই নামাজে দাঁড়াই যা দেখবেন ছালাম বিরাইছে কয়েকজন মিশরের কুতুব মারা গেছে গল্প করতেছি তারপর সিলডান লাগে জিজ্ঞাসা বয় কিশনের কুতুব মারা গেছে যাহ আজ থেকে তুই মিশনের কুতুব বিশ্ব কুতুবাহ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 সাল্ল আলহি সাল্লাম সাল সাল্লাম বলতে যতটুক সময় লাগে মদিনার শরীফ যাইয়া পুজতে অতটুকু সময় লাগে না বাবা ড্রাইভারের অন্তর মসজিদের সাথে মালিকের অন্ত সিনেমার সাথে দুইজন দুই দিক সুইজারল্যান্ড কেন যাবো কেউ চিন্তা করে ইটালি কেন যাবো আর কেউ চিন্তা করে রায় আধারে কেন যাবো চোখের পানির করতে আসি বুজুরগি নাই ভালো ধান আর সিটা ধান একসঙ্গে বিক্রি হইয়া যায় ভালো মানুষ আর বন্ধ মানুষ একই সঙ্গে আল্লাহ প্রেমের বাজারে বিক্রি হইয়া যায় মদ খরেরা মনে মনে কো আর মদ খাবানা গাঁজা খরে গাঁজা খাবানা আর কিছু না এই তো তবা খেয়াল কর মালিক করতেছে তুই আমাকে সিনেমায় দিয়া তুই আমার চাকরি করিস मस्जिदे पर जाती नामज पढ़ते जमक दें हजरते नाम सामान रुकानू उम्म तीर घनुणता कुराल এই বানোই ছিল তার কাজ হঠাৎ মসজিদে আজান দিয়েছে আজান শুনে উনি আতু করে নাই লোহায় একটা টাকু কয় না আগে নামাজ পরে কাজ বাস আল্লাহ গসুল সালাম ইমাম নওয়াজ মোক্তি বহুত লোক আসেন তো মসজিদের আকরাম দুশাম প্রথম রাখাতে পড়ছেন সুরা ইউসুফ সুরা মোরসালা দ্বিতীয় রাখাতে পড়ছেন সুরা জালাল সালাম ফিরাইয়া নওয়াজ বাড়ির দিকে রবাই কানা ঘোষা করতেছে লোকটা বাড়ি বে আপ अल्लाह रसुलर संगा करियांटार्ट रसूल अहि दुई प्रकार मतलू बतलु आगे बाटिया पड़ा रेल लाइन टेलिफोन छा टक्का আমি একদিন বয়ালি থেকে শুনি টরে টাকা, টরে টাকা যে টাকা তো টরে টাকা ওই দিয়েই আমাদের কথা চলে ট্রেন জামালপুর আর মধুখানের মাঝখানে পড়িয়া গেছে আজকে ট্রেন আসবে না আল্লাহ আল্লা রে রসুল সাশ্রামকে যখন পাঠাইছেন তখন বলে দেন দোস্ত কিছু কথা মারফত আমি তোমার কাছে পাঠাবো। আর কিছু কথা আমি তোমাকে শিকলের ঘন্টা নতুন ঘন্টা দিয়া আমি ডাইরে তোমার সাথে কথা বলবো। বলব स्वामी स्त्री दुजन मिलिया मात्र एकखाना कपड़े स्वामी जख नाम स्त्री तक उल्लांग लोकर मध्य लुकइया था স্ত্রী যখন নামাজ করে স্বামী তখন উল্লোকের মধ্যে নামাজ কে পড়াবে এই জন্য আপনার সাথে দেখা না করিয়ে দৌ হয়েছে ওদের স্বামী স্ত্রীর উপর আমি রাজি আছি ওরা আমার পর রাজি হচ্ছে আমাদের মধ্যে অধিকাংশ ছিল দরিদ্র আমার মুড়িদের মধ্যে অধিকাংশ দরিদ্র বাবা খেয়াল করে। মালিক বলতেছে একান্ত তুই যখন নামাজ পড়তে যাবি তাহলে আমি এখানে গাড়ির মধ্যে বসি নামাজ পড়তে গেছে মসজিদের মধ্যে ডান পাথ দিয়ে ঢুকছে আল্লাহ আলী আবু আবার এই দোয়া পড়িয়ে ঢুকতে হয় मस्जिद मध्य क्योंकि ढोके सत्तर रहमत नाम छुपियान आल्लर घर मुख्य बी ढुक मन भूले लक्ष मानुषे भूल आओ তারা মাসুম এবং মাহফুজ তাছাড়া সমস্ত ভুলের উদ্ধার নয় ভুল আছে হোসট খাওয়া তো আল্লাহ সুপিয়ান রহমানুল্লাহ আলাই ডান পরিবর্তে বাপ্পাও ডিয়া মসজিদের মধ্যে আল্লাপা বলেন হে বলত আমার ঘরে পাম্প দিয়ে টুকরি কে সাউর মানে বলত নমাজ আজ থেকে আমাকে তোমরা সুপিয়ান সাউরই বলবা বলত সুপিয়ান আমি মলার বলত করু দেখাও বন্ধু আমার সাইদি আমার মুরশিদি আমার রাহনমা আমার রুখানি আব্বা আমার সময় মুরশেদেশ বলত ওই ডাকটা ওই জোবানের ডাক এক লক্ষ টাকার বিনিময়ে যদি পাইতাম খরিদ করতে লক্ষ লক্ষ মানব চোখে বাহা ইয়ানীর উভয় বাংলায় আধার করে কোথায় গেলেন আবার মালিক গাড়িতে বসে আছে ড্রাইভার ডুকসে মসজিদে ডুকে নামাজে দাঁড়াই গেছে সুম্ভক। হাসে কে বুঝিতে পারে মাসুকেরি ই মন লোহায় চুম্বক করে করে আকর্ষণ যদিও তুমি কাছে আসো কথা বলো না যদিও তুমি কাছে থাকো কথা বলো না হাসি দিয়ে চলে যাও বেশি থাকো না জ্বালায় পড়ায় কাছে রায় সব বুঝিলে দেখা দেয় চুম্ব লাগছে ফরস নামাজ পড়ছেন সুননাথ দুই রাখা পড়ছে সুননাথের পরে আপনারা কি নামাজ যেন পড়েন আমরা যেন কি পড়ি এদিকে মালিক তো অস্থির আমার সিনেমা দেখার সময় চলিয়া যায় লাল লাল ফাঁক দিয়ে তাকাইয়ে কে মসজিদের মধ্যে তো কেউ নাই তুই একাই বুঝে আস তুই আস না আমাকে আসতে দেয় না মালিক তো ধনী লোক ব্যক্তি তার মনে যা মনে করছে আমার ড্রাইভার কেউ আটকাইয়া আমার গাড়ি চিন্তাই করবে বা আমার মালতাল নেবে এই আসতে যায় না তার নামটা বল দেখি আপনাকে তার ঘরে ঢুকতে দেয় না সেই আপনাকে ঘরের থেকে বাইর হইতে দেয় না আপনাকে ঢুকায় না আর আমাকে বাইর করে না এই কথা গ্রাই মালিকের অন্তরে লাগছে কোন কথা লাগে কখন এ কি বলা যায় এখন কি মগান বেরোতো আসে নাকি বলে হ্যাঁ স্যার আসে বলে আমি আর সিনেমায় যাবো করে আমাকে তুই রাজু করার ছিল বাবা সকল ওলামায়করা মাছে তাদের ওয়াজ শুনবে हमी आज कराथा का नीचू करिए दा चोखर पानी सारिए दा दिपाखा मानुषे चोखर पानी देखो लज्जा पाए शरण पाप सामने गुणा करा पीछे गुना माप चाहिए तबा एम एम पाप आ जा दुनिया क्यों जाने अथच आल्लारोपन नाई गुणारडियो गुणारिडियोलार संरक्षित क्रियातर जो प्रकाश हो जाए पीर पीरगिरि आलेम आलेमगिरि बक्तार बक्तािरि सब सुगिरिमिर गिर सब दाई कुछ बाकी थे क्यों जान मन करना मृधु मृधु आवाजे कान्ना जड़ित कण्ठे भावे भाव मिलिए बोलो आल्ला আমি আর না ফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি যাহার নামের আস আমি সারাটা জীবন আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধ চারণ করেছি তাহলে আমিও আসামি তুমিও আসামি আসামি মুরিদ আসামি সবাই কিন্তু আমরা আসামি বাবা কিনিয়া বাংলার দরবার হাজির হব পিতাহারা পুত্র যেমন কাঁধে মা হারা যেমন কাঁধে স্বামী হারা বিধু বা স্ত্রী লোক যেমন কাঁধে মা সন্তান যেমন কাঁধে সন্তান হারা পা যেমন কাঁদে ওইরকম কাঁদ দুই চোখের পানি ছেড়ে দাও কান্না ধরিত কণ্ঠে বলো আল্লাহ আমি আর না বাণি করব না আমায় ক্ষমা করো बरपुर जत्री जबरपुर जी दु चोखे पानी ड़े दाओ जरा कबरपुर जत्री ना तन्नार को दरकार ना दादा जाबार तुम्हारा मार करार पला मेहमान लैया कबरे जब আসামি হইয়া কবরে যাব একটু মতের মোরা কাবা ঘর মাথা নিচু করিয়ে দাও চিল্লিয়া চিল্লি বাদ দাও একটু মতের মোড়াকওয়া ঘর বরফের আব্দুল কাদেরখের বাদশাহ ইমরান ছিল ওনার মুরিত কাজের হুজুর আমি তো মতের মোড়াকা করি কিন্তু না আমি এক সপ্তাহ পর তোমার বাসায় যাব ইনশাল মৌতের মোরাকাবা শিখাই দেব হাতে কলমে এক সপ্তাহ পর আব্দুল কাদের আমি এখন রাজমকুট আমাকে দাও দেশে কয় বলো এই রাজত্বের মালিক কে এখন আপনি উনি লাভ দিয়ে সিংয়াস উঠা কইতেছে কে আছিস सबक बादशाह इमरान के बंदी का मृत्युर प्रस्तुत हानते अपनार्थ कथा केड़े दिन অন্যরা জিজ্ঞেস ভিক্ষা করে খাব রাজত্বের দাবি আর করব না তবু আমাকে মারবেন না এইবার মিশে নামিয়া কয় না তোমার গতি না তোমার বুকুট চললাম এই এইরকম মমতের কথা স্মরণ করতে হবে মু তু কপলা আনতামু মরার আগে মর সব মামলার আপিল আছে আপিল নাই জান হুফারের না কারো কবর হবে জান্নাতের বাগান কারো কবর হবে জাহান নামের গর্ত হায়রে আমি যেন কোন দলে যাই হা জানে জানেরা আমার মৃত্যুর খবর যদি আপনাদের কানে যায় আমার জন্য মৃত্যু দোয়া আমাকে কিনিয়া মাওলার যাব এরকম কোন পুঁজি আমার কাছে নাই বিনা সম্বলে খালি হাতে চলছি আল্লাহবাদু নাই আল্লাহ লাই না হে আল্লাহ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 La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha la la ilaha la la ilaha la la la ilaha la la ilaha La la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ilaha illallah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 Allahu <laughs> la ilaha <laughs> illallah Allahu la <laughs> ilaha illallah Allahu la ilaha illallah Allahu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 ইমু খুস হিল্লা হিল্লা হিল হিল হিল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 Ibn Allah, Ibn Allah, in Allah.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 ཧ hey, ཧ illa la illa la illa la illa la illa la illa la Thank you. làh ɡ ɡ ʊ lāh ɡ ɡ ɡ ɡ ɾ ɡ ə ɡ ɑ ʊ-ɡ ɡ ə。Allah, Allah, Allah, Allah. Allah. Allah, Allah. Allah, Allah. Allah, Allah, Allah, Allah allāh. Allah, Allah, Allah, Allah, Allah. Allah, Allah, Allah, Allah. Danza Dwa. pave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 আল না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 Ha not not, hold not, have not, have not have not, have Allah Allah Allah Allah Allah হল না হল পদনিকা তু পাগল ধর আলো তুমি রাম রা দা দিয়ে তো বোরা প্রধান আমি তো রাখতে তুমি করতে মুখ ও ময়দান বারে আপে সাই শর ফা করি বালন ছে মে জান কলমায় উহা কী কর ইত্যান না সকুল সালাম সিম অলিল পিরা নামী